আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحমদুহু ওয়া نستعينু به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া নাশহাদু আন্না দর্শক মন্ডলী শুরু করছি আমাদের আজকের আলোচনা দৃষ্টিশক্তি সংযত রাখা বা চক্ষুকে হেফাজত রাখার গুরুত্ব আল্লাহ সুবহান হতা মানব দেহের যতগুলো অঙ্গ দিয়েছেন মধ্যে একজন মানুষকে ভালো এবং মন্দ উভয় পথে পরিচালিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটি হল অন্তর বা কাল আর এই অন্তর প্রভাবিত হয় যেই অঙ্গটি দ্বারা সবচাইতে বেশি সেই অঙ্গটি হল চোখ মানুষ চোখ দিয়ে যা দেখে সেটি অন্তর দিয়ে ভাবে এজন্য বলা হয় চোখকে এটি अंतरे प्रवेशर पथ अंतर दुआर मानस चोख दिए जो भलो किसुद देखे तो अंतरे से भलो भाव भावे और जो अंतरे चोख दिए निषिद्ध को देखे तो अंतर से जिन टीके भावते थे यज्ञ कुरान वदीसे आल्ला रसुल्लासल्लम एक जो मोमिन के चोख तथा तर दृष्टि के हेफते रखार ये नियंत्रण करार এটিকে অবনত করার নির্দেশ দিয়েছে নিষিদ্ধ ক্ষেত্র থেকে এটিকে দূরে রাখার জন্য আল্লাহ সালেন আল্লাহ সল্ল বলেন হে রসুল আপনি বলে দিন ইমানদারদেরকে ইমানদার পুরুষদেরকে আপনি বলে দিন याउद्दू मिन अबरिहिम ता जान तिशिशक्ति के तर नजर के हेफाजत ये नजर के जरा नियंत्रण करत व्यवहार ना कर जगह व्यवहार के नजर के जेन तरा हेफाजत तरह लज्जा स्थान के हेफत करस्का आलम और य तधिक पवित्रतम उपाय और पद्धति ता जदि दृष्टिशक्ति हेफाजत कर चले তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করে চলে তাহলে এটাই হবে তাদের জন্য পবিত্রতম চলা এটাই হবে তাদের জন্য পবিত্রতম উপায় এটি হবে তাদের জন্য নিজেদেরকে পবিত্র রাখার পবিত্র করার একটি উপায় ইন্দাল হাবিরম্বিমাই স্নে আর নিশ্চয়ই আল্লাহ তালা জানেন আল্লাহ অবগত যে তারা কি করে শুধু দর্শক আয়াতের শেষাংশে আল্লাহ তালা যে কথাটি বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ হাত কান মুখ অন্যান্য অঙ্গ দ্বারা যে গুণগুলো করে সেগুলো সাধারণত মানুষের সামনে যদি প্রকাশ্যে করে তাহলে সেখানে লুকানো খুব কঠিন হয়ে যায় কিন্তু চোখের দ্বারা যে অন্যায়টি করে চোখ দ্বারায় অপাত্রে দৃষ্টিপাত যা আমরা করি সেক্ষেত্রে কিন্তু অনেকটা লুকিয়ে লুকিয়ে দেখা চুরি করে দেখা মানুষের চোখকে ফাঁকি দিয়ে দেখা এটা কিন্তু সম্ভব আর সেজন্য ব্যবহার করে সে কোথায় কি দেখছে আল্লাহ কিন্তু ঠিকই ভালোভাবে জানেন রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওসাল্লাম ভাবে আমাদেরকে দৃষ্টিকে সংযত রাখা দৃষ্টিকে হেফাজতে রাখার জন্য নির্দেশ করেছেন তিনি বলেছেন এদমান উলি তোমরা আমার জন্য ছয়টি কাজ করার দায়িত্ব নাও তোমরা ছয়টি কাজের ব্যাপারে দায়িত্ব গ্রহণ করো আদম জান তার বিনিময়ে আমি তোমাদের জন্য জান্নাত এর দায়িত্ব নিয়ে নিলাম এর ভিতরে প্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে জান্নাত প্রাপ্তির জন্য সেটা হলো উসদোক ও ইদা হাদ্দুম যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে এক দুই হলো ও ইদা আহাদুম যখন কারোর সঙ্গে কোনো অঙ্গীকার করবে কথা দিবে তখন সেটি অবশ্যই পূরা করবে বৈধ হলে এবং তৃতীয় যেটি সেটি হলো ওয়ু ই তুমিন তোমাদের কাছে যদি আমানত রাখা হয় তাহলে সে আমানত তোমরা আদায় করবে সে আমানত তোমরা রক্ষা করবে যথাস্থানে আমানত ফেরত দিবে নাম্বার 4 ওয়া হেফাজ ও তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে চরিত্রকে ভালো রাখবে নাম্বার পাঁচ ও আবসরাকোম তোমাদের দৃষ্টিগুলোকে তোমরা অবনত করবে সংযত করবে হেফাজত করবে নজরকে যত্রত্র ব্যবহার করবে না নিষিদ্ধ বস্তু থেকে নিষিদ্ধ ক্ষেত্র থেকে নজরকে হেফাজতে রাখবে নম্বর ছয় ওয়কুফম এবং তোমাদের হাতগুলোকে তোমরা হেফাজতে করে রাখবে হাতগুলোকে তোমরা নিবৃত রাখবে অন্যায় কাজ সম্পাদন করা থেকে तेल छयटी क्या गुरुत्वपूर्ण एक क्या छय मौलिक क्या जी सर जानना जावर सहायता करें रसुल्लाकरम सल सल्लम निजे जाननाते जाव नीबें से कदे एक हल्मार चुके हेफाजत करा दृष्टिशक्ति संयत करा चोखे निषिद्ध वस्तुते व्यवहार ना करा निषिद्ध क्षेत्रे चोख के निक्षेप ना दृष्टिशक्ति हेफाजत करार गुरु हादिसके बुझते पे চোখে যদি যত্র তত্র ব্যবহার না করি আল্লাহর ভয়ে ভীত হয়ে আমরা যদি নিষিদ্ধ ক্ষেত্র থেকে চোখকে হেফাজতে রাখি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদের জন্য জান্নাতের জামানত নিয়ে নিছেন তিনি জান্নাত দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন সম্মানিত দর্শক এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই অত্যন্ত চমৎকার একটি কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন এই ছয়টি কাজ করলে কীভাবে জান্নাত পাবে একজন মানুষ একজন মানুষ এই ছয়টি কাজ করলে জান্নাতের উপযোগী হবে জান্নাতের উপযুক্ত হবে এ কারণে যে এই ছয়টি কাজের প্রথম যে তিনটি কাজ সেই তিনটি কাজ হল ইমান সংক্রান্ত আর দ্বিতীয় তিনটি কাজ হলো তাকোয়া সংক্রান্ত একজন মানুষ ভিতরে যখন ইমান আসে এবং তাকোয়া আসে তিনি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যান আর এর বিপরীতে যদি আমরা দেখি প্রথম তিনটি কাজ যে রসুল্লাহ আকাম সুসাম উল্লেখ করেছেন সেটি কারোর ভিতরে না থাকলে তিনি মোনাফেক হয়ে যান অর্থাৎ ইমান থাকে না আর দ্বিতীয় তিনটি কাজ যদি কারোর ভিতরে না থাকেন তিনি ফাঁসেক হয়ে যান অর্থাৎ মোত্তাকি থাকেন না আর নেফাক এবং ফুসুক মুনাফিকি এবং পাপাচারিতা এ দুটি জিনিস যুক্ত হলে সে জাহান্ন নামে যায় এর বিপরীতে ইমান এবং তাকুয়া যুক্ত হলে জানাতে যায় কথা বললে সত্য বলবে অঙ্গীকার করলে সেটি রক্ষা করবে আমানত দিলে সেটি যথাযথভাবে আদায় করবে এই তিনটি কাজ ইমানদারের লক্ষণ আর এর বিপরীতটা মুনাফেকের লক্ষণ তাহলে প্রথম তিনটা কাজ করে আমার ইমানকে হেফাজত করলাম আর দ্বিতীয় যে তিনটি কাজ সেটি অর্থাৎ আমার লজ্জাস্থানকে হেফাজত এবং আমার দৃষ্টিশক্তিকে হেফাজত এবং আমার হাতকে নিবৃত করা অন্যায় থেকে এই তিনটি কাজের মাধ্যমে আমি ফুসুক বা অন্যায় কাজ হারাম কাজে লিপ্ত হওয়া থেকে নিজেকে আত্মরক্ষা করলাম অনেক হারাম কাজ বা মৌলিকভাবে সমস্ত হারাম কাজই প্রায় এই তিনটি অঙ্গের নিয়ন্ত্রণের মাধ্যমে আমি অনেক হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারবো তাহলে এই ছয়টা আম করলে টসুল আকরাম সাল্লাহ সাল্লাম আমার জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছেন স্পষ্ট বুঝতে পারলাম চক্ষু তথা দৃষ্টি শক্তি হেফাজত করলে জান্নাতে যাওয়া আমার জন্য সহজ অন্য এক বর্ণা আর সে রসুল আকরম সল্লাহামের স্বাদ করেছেন যেটি তবরানিতে বর্ণিত হয়ে এবং বিশুদ্ধ সূত্রে সেটি হলে এই টসুল আকরম সাল্লাহ আসাল্লাম বলেছেন স্যালাথাতুন তারা আইন নার। তিনটি চোখ জাহান আগুন দেখবে না অর্থাৎ তিন ব্যক্তি জাহান নামে যাবে না কারা সেই চক্ষুগুলো কোনগুলো যে চক্ষুগুলো জাহার নামে যাবে না তার ভিতরে এক নম্বর হল আইন হারি ওই চোখ যে চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থেকে পাহারা দিয়েছে কোন জেহাদে যেটি একমাত্র আল্লাহর জন্য হয়েছে জেহাদের সমস্ত শর্ত সাপেক্ষে যে জেহাদ হয়েছে সেই জেহাদে যদি কেউ রাত জেগে পাহারা দেয় তার চোখকে ঘুমোতে না দেয় তাহলে সেই চোখ জাহার নাম স্পর্শ করবে না সেই চোখ জাহার নাম দেখবে না ওয়াইন বাকাত হাসিয়ত আর ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে যে চোখে আল্লাহর ভয়ে ক্রন্দন আসে সেই চোখের কারণে আল্লাহ সুবাহ পান্দাকে হেফাজত করবেন জাহার নাম থেকে সে মুক্ত থাকবে সমাহিত দর্শক আজ আমাদের চোখ ঘুরে এমন শক্ত হয়ে গেছে যে আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার ভালোবাসায় আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে সে লজ্জায় আল্লাহর আজাবের ভয়ে আমাদের চোখে পানি সাধারণত আসে না অনেক মুসলিম আমরা আসি যাদের সারা জীবনে আল্লাহর ভয়ে ক্রন্দন করার এই অত্যন্ত মহামূল্যবান একটি আমল অত্যন্ত মহামূল্যবান একটি ইতিবাচক চরিত্র ভালো কাজ এটি আমাদের জীবনে করা হয়ে ওঠে না অথচ একদিস দেখে আমরা বুঝতে পারলাম যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ জাহান নামের আগুনে জ্বলবে না আসুন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করি আল্লাহর ভয়ে একটু কাঁদতে শিখি একাকি নির্জনে থেকে আল্লাহকে স্মরণ করি একটু কাঁদার অভ্যাস করি তৃতীয় যে চোখ জাহান নামের আগুনে যাবে না সেটি হল ওয়াইনুন কফতায় মাহারিমিল্লা যে চোখ আল্লাহর নিষিদ্ধ ক্ষেত্রতে ব্যবহার হয়নি যে চোখ আল্লাহর নিষিদ্ধ ক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে সেই চোখ জাহান্নাম স্পর্শ করবে না ও জানাতে যাবে এখান থেকে আমরা জানতে পারলাম যে চক্ষুকে হেফাজত করার বিনিময়ে আল্লাহ তারা আমাদেরকে জান্নাত দিবেন তার আগের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে চক্ষুকে হেফাজত করার দায়িত্ব নিলে রসুল হকাম সাল্লাহ সাল্লাম আমাদেরকে জান্নাত দান করার তিনি অঙ্গীকার করেছেন একইভাবে চক্ষুকে হেফাজত করার জন্য আল্লাহ তারা নির্দেশ করেছেন আর বলেছেন চক্ষুকে হেফাজত করলে আমরা পবিত্র জীবন লাভ করব আমরা পবিত্র থাকতে পারবো চক্ষুকে হেফাজত করার আরও অনেক অনেক গুরুত্ব আছে একবার রসুলা আকরম সাল্লাই সাল্লাম সাহাবা একরামদেরকে দেখলেন যে তারা পথে কোথাও বসে আছেন তাদেরকে দেখে রসুল আকরম সাল্লি সাল্লাম কি উপদেশ দিয়েছেন সে বিষয়ে আলোচনা করব তবে ততক্ষণে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার ইনশাআল্লাহ বিরতির পর আমরা আবার ফিরে আসবো একই আলোচনায় ততক্ষণ সঙ্গে থাকার জন্য আহ্বান রেখে এখানকার মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত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 আলম जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच प्रति रविवार रे ना पुन सम्प्रचार सकाल आठ टाइम टी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 সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমরা বিরতির আগে একটি হাদিসের আলোচনার সূত্রপাত করেছিলাম যে আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম সাহাবায় ক্রান্ত এর একটি দলকে লক্ষ্য করে বললেন যে তোমরা পথে বসবে না তাঁরা পথে বসেছিলেন কোনো কথাবার্তা বলছিলেন বা কোনো কাজ করছিলেন আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে নিষেধ করলেন রাস্তাঘাটে বসবে না তোমরা এতে মানুষের চলাচলে ব্যাঘাত হয় আরো নানামুখী অসুবিধা হয় ফকআল তখন সাবায়কর বলুন ইয়ারসুল্লাহ হিয়া রসুল মা লানা মিন মাজা আলিসা বুদ্দুন রাস্তাঘাটে তো আমাদেরকে বসতেই হচ্ছে জরুরি কিছু কাজ হয়তো ছিল তাদের সেখানে বসতেই হচ্ছে তাদেরকে তখন রসুল্লাহ সাল্লা রসলাম তাদেরকে লক্ষ্য করে বললেন যদি তোমাদেরকে রাস্তায় বসতেই হয় তাহলে বসো কিন্তু রাস্তার হক তোমরা আদায় করবে রাস্তা যদি তোমাদেরকে বসতেই হয় তোমরা রাস্তায় বসবে অবস্থান করবে তবে রাস্তায় চলাচলের ক্ষেত্রে তোমাদের যে করণীয় কর্তব্য সেই কর্তব্যগুলো তোমরা মাথায় রাখবে সাবে আকরাম জিজ্ঞেস করোনিয়ারসুল্লাহ কী কী করণীয় রাস্তায় আমরা বসলে তখন রসুল্লা আকরাম সাল্লাহ আলুসাল্লাম বলেছিলেন যে গব্দুল সার এক নম্বর রাস্তার অধিকার হলো রাস্তার কর্তব্য হলো তোমরা রাস্তায় থাকলে অবস্থান করলে তোমাদের চোখগুলোকে হেফাজত করবে অপাত্রে হারাম জায়গায় দৃষ্টিপাত করবে না চোখ দিয়ে আরেকটা বললেন মক্ফুল আজা এবং রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু বসে থাকলে সেটিকে তোমরা সরিয়ে দিবে মানুষের কষ্ট হয় এরকম কোনো কিছু নিজেরা তো ফেলবেই না বরং দেখলে সেটাকে সরিয়ে দিবে তিন নম্বর হলো ওয়ারব্দুসালাম রাস্তায় চলাচল অবস্থায় কেউ তোমাদেরকে সালাম দিকে জবাব দেবে চতুর্থ হল বল আমরুবুল মারুফ রাস্তার চলাচল অবস্থায় কোনো ভালো কাজের নির্দেশ করার প্রয়োজন হলে সেটি করবে এবং শেষ হল বল মোনকার মন্দ কাজ থেকে বাধা দিবে তাহলে রাস্তার কয়েকটি কর্তব্য রাস্তা চলাচল করলে রাস্তা অবস্থান করলে আমরা এই কর্তব্যগুলোর দিকে লক্ষ্য করতে হবে এক তার ভিতরে প্রধান কর্তব্য আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ দৃষ্টিকে হেফাজতে রাখতে হবে নজরকে হেফাজতে রাখতে হবে দ্বিতীয়ত রাস্তা চলাচলের সময় আমরা কষ্টদায়ক কোনো বস্তু থাকলে এটিকে সরাতে হবে তৃতীয়ত সালাম দিলে কেউ জবাব দিতে হবে চতুর্থত সৎ কাজের আদেশ দিতে হবে পঞ্চমত অসৎকাজের বাধা দিতে হবে সম্মানিত দর্শক চক্ষুকে হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ চোখ দিয়ে মানুষ যা দেখে অন্তর দিয়ে মানুষ তা ভাবে আল্লাহ সুবাহ আমাদেরকে কোরআনে কারিমে স্পষ্টভাবে নির্দেশ করেছেনা তোমরা জেনা বা ব্যবিচারে ধারে কাছেও যে না কেন আল্লাহ ধারে কাছে যেতে নিশ্চিত করেছেন কারণ ধারে কাছে গেলেই মানুষ জেনায় নিপথিত হয়ে যায় কিছু কিছু অন্যায় আছে যে অন্যায়গুলো সরাসরি মানুষ করে না তার আগে প্রাথমিক ভূমিকা হিসাবে কিছু কাজ হয়ে যায় তার ভিতরে একটি হল দৃষ্টি বা চোখের অপাত্রে ব্যবহার হারাম এবং নিষিদ্ধ জায়গায় যদি আপনি চোখ ব্যবহার করেন তাহলে অটোমেটিক আপনার অন্তর ব্যবহৃত হবে হাত পা এবং অন্য অন্য প্রত্যঙ্গ সেখানে ব্যবহার হওয়ার বহুমুখী সম্ভাবনা এবং শঙ্কা সৃষ্টি হবে এই জন্য আমাদেরকে চোখকে হেফাজত করতে হবে আল্লাহ সুহান তালা আমাদের নিজেদের চরিত্র হেফাজত করার জন্যই চক্ষুকে হেফাজত করার নির্দেশ দিয়েছেন আজকে সমাজে যত বিপত্তি দেখি এর অনেক বিপত্তির কারণ আপনি অ্যানালাইসিস করলে দেখতে পারবেন যে চোখের দেখা থেকেই শুরু অনেক বিপত্তির সূচনা হয় তাকে চোখের দেখা থেকে অতএব আসুন চোখের এই ব্যবহারের ক্ষেত্রে মানে একটু সাবধান হয় তবে ইসলাম অত্যন্ত সহজ আমরা রাস্তাঘাটে চলতে গেলে ফিরতে গেলে কোন প্রণালীর দিকে যদি আমাদের নজর পড়ে যায় তাহলে ক্ষেত্রে প্রাথমিক যে নজরটি পড়ে যাবে আমাদের ইচ্ছার বাইরে চলতে তো হবে দৃষ্টিকে অবনত করে কিন্তু এর পরেও যদি আমাদের চোখের এরিয়াতে কোনো নিষিদ্ধ বিষয় চলে আসে যেখানে দেখা নিষেধ আমার জন্য তাহলে আমি সঙ্গে সঙ্গে সেটিকে নিয়ন্ত্রণ করব এবং নিজেকে হেফাজতে নিয়ে আসবো কিন্তু প্রথমবার যে পড়ে গেল ওটার জন্য আল্লাহ তালা আমাকে পাকড়াও করবেন না ওইটা আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন জারি রিবনে আব্দুল্লাহ রদিয়াল্লাহ তৌলা আনহু থেকে বর্ণিত সোহিমস্তি মহাদিসটি এসেছে যেটা সুলোল্লাহ সুল্লাহ্লামকে তিনি লক্ষ্য করে বলছিলেন ইয়া রসুলাল্লাহ সালতু রসুল্লাহ সাল্লাহ্লাম হান্নার ফুজা আকস্মিক যে নজরটা পড়ে যায় আকস্মিক যে দেখাটা হয়ে যায় প্রথমবারে নিজের অজান্তে অনিচ্ছাকৃতভাবে ফুজা শব্দের অর্থই হল আচমকা পড়ে গেছে যেখানে মানুষ ইচ্ছা করে দেখেনি এই প্রথম যে নজরটা পড়ে গেছে এটি সম্পর্কে তাকে জিজ্ঞাসা কর হল রসুল্লাহ সাল্লুসাল্লাম কি করলেন ফা আমারানি আন আশরিফা বাসারি তৎক্ষণাৎ তিনি বললেন খবরদার তুমি চোখকে হেফাজত করে নিবি অর্থাৎ আকর্ষিত পড়ে গেলে তখনই সঙ্গে সঙ্গে নিজের চোখকে হেফাজত করে নিতে হবে আলী রেদি আল্লাহ তালহুক থেকেও প্রায় একই ধরনের হাদিস বর্ণিত আছে তিনি বলেন আমাকে রসুল আকরাম সল্লা সাল্লাম লক্ষ্য করে উপদেশ দিয়েছেন ইয়া আলী লা আন্নাজা তুমি প্রথমবার দেখে ফেললে এরপরে দ্বিতীয়বার আরেকবার দেখতে যাবে না লাকাল উলা ওলাই সালাকাল আহরা প্রথমবার দেখার যেটা তোমার ইচ্ছার বাইরে ছিল এটুকু তোমার জন্য অনুমতিতেও বা তোমার জন্য এটি আল্লাহ তালা মাফ করবেন বলে ইসাল্লাহ আখেরা কিন্তু দ্বিতীয় যে দৃষ্টিটা তুমি দিলে বা কন্টিনিউ করলে এটির অনুমতি তোমার জন্য নেই এই হাদিস থেকে আমাদের সমাজের অনেক মুসলিম ভাইয়েরা ভুল বুঝে থাকেন তারা মনে করেন একবার দেখা যায় আছে। অতএব একবারে আমি দেখি এক পলকে যতক্ষণ দেখে নিতে পারি ততই আমার লাভ ততক্ষণ আমার দেখার জন্য অনুমতি আছে ভুল ধারণা একবার দেখা যায় যা এটি ঠিক নয় আকস্মিক নজর পড়ে গেলে সেটি আল্লাহ আল্লাহতলা মাফ করবেন এটি হলো তাহলে দুটি এক কথা নয় একবার দেখা যায় আছে এর মানে হলে ইচ্ছাকৃতভাবে একবার দেখা যায় ইচ্ছাকৃতভাবে এক সেকেন্ডের জন্য দেখা যায় নাই যেখানে আল্লাহ তালা দেখা নিষেধ করেছেন যে জায়গার শক্তি ব্যবহার হারাম করেছেন সেক্ষেত্রে আমি এক সেকেন্ডের জন্য ব্যবহার করতে পারবো না কিন্তু যদি সেটি আমার ইচ্ছার বাইরে হয় আকস্মিক হয় হঠাৎ হয়ে যায় তাহলে সেটি যায় যাস অচয় এই বিষয়ে যেন কোনো ভাষা না থাকে আমরা যেন এই সাবধান থাকি কারোর যদি নজর পড়ে যায় কারোর দিকে আকস্মিক ইচ্ছাকৃতভাবে না পড়ে তাহলে সেটা কন্টিনিউ করবো সঙ্গে সঙ্গে সরিয়ে আনবো এবং তবা করব ইস্তেফার করব আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে এইগুলো পুরুষদের দেখার ক্ষেত্রে আল্লাহ তালার দেওয়া বিধান এবং নির্দেশ নারীরাও তাদের চোখের ব্যাপারেও হেফাজত করার জন্য তাদের চোখকেও অবনত রাখার জন্যও আল্লাহ তালা নির্দেশ করেছেন কল্লিল মহমিনার يغضن من ابصارهن ويحفظن فروجهن ذلك اصقلهن الله تعالى নারীদেরকেও লক্ষ্য করে একই নির্দেশ জারি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন আপনি মুসলিম নারীদেরকেও বলে দিন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত রাখে অবনত রাখে জত্রতত্র ব্যবহার না করে যেখানে সেখানে না দেখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে চরিত্রকে হেফাজত করে তাহলে চরিত্র হেফাজত এবং দেহের শক্তির হেফাজত এই নির্দেশ সর্বপ্রথম পুরুষদের জন্য পুরুষদের জন্যই মূল নির্দেশ কিন্তু নারীদেরকে এই নির্দেশের আওতায় আনা হয়েছে তারাও দেশের শক্তিকে হেফাজত করবে। তবে নারীদের ক্ষেত্রে এতটুকু ছাড় আছে যে নারীরা যদি কোনো পরপুরুষকে দেখার ক্ষেত্রে কোনো ধরনের ফেতনার শঙ্কা না থাকে তাহলে ক্ষেত্রে তিনি দেখতে পারবেন আর যদি কোনো পরপুরুষকে দেখলে নজর করলে সেদিকে দৃষ্টিপাত করলে তিনি নিজে ফেতনায় ফুথিত হওয়ার তাকে দেখে কুমন্ত্রণা মনের ভিতরে আসার খারাপ চিন্তা কামনা বাসনা মনে ভিতরে জাগ্রত হওয়ার এবং গুনাহে লিপ্ত হওয়ার একটা উপায় হিসাবে হয়ে যাওয়ার শঙ্কা থাকে তাহলে ক্ষেত্রে তাদের জন্য একই বিধান তারাও পরপুরুষকে দেখবেন না এক্ষেত্রে রসুল আকরাম সল্লাহ্লাম থেকে উভয়মুখী হাদিস বর্ণিত হয়ে আসছে কিন্তু ওলামা আকরমের বিশুদ্ধ মত এটাই নারীরাও নিজেদের দৃষ্টিকে অবনত রাখবেন নিজের দৃষ্টিকে হেফাজতে রাখবেন অসত উদ্দেশ্যে গোমন্ত্রণা এবং বাজে চিন্তাকে টার্গেট নিয়ে তারা পুরুষদের দিকে দেখবেন না যদি থেকে মুক্ত পুরুষদের দিকে তারা দেখেন তাহলে সেটি ভিন্ন সাল্লি সাল্লামের হাদিস এক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে একটি এ বিষয়ে শিক্ষা দিয়ে থাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস এ বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দেয় তিনি বলেছেন ওয়াকাই রসুফার আর নারীদের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজের যে কাতার হবে সালাতের যে সফ হবে সফের ভিতরে নারীদের শ্রেষ্ঠ সফলও যেগুলো পিছনে হবে অর্থাৎ নারীরা যদি সামনে সফ করে সেটি শ্রেষ্ঠ নয় নারীদের জন্য উত্তম হল পিছনে সফ করা পিছনে কাতার করা পশার রুহা আল মুদম নারীদের মধ্যে নিকৃষ্ট সফল ও নির্দিষ্ট কাতার হলো যে কাতারগুলো সামনে থাকে আগে থাকে এবং রসুল আকাম সাদাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াম আসারানা হে নারীগণ ইদা সাজাদার রেজাল যখন পুরুষরা সেজদা করবে ফাদ্দোদ্দ না অবস্থা রাখুন না তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করবে অর্থাৎ যেহেতু রুসুল্লাকরম সোল্ল আসলামের যুগে মসজিদগুলোতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা এবং আড়াল বা আপডাল করার মতো কোনো ব্যবস্থা ছিল না সেজন্য মসজিদে প্রথমে পুরুষদের কাতারগুলো হয়ে যেত এরপরে পিছনের কাতারগুলোতে মহিলারা দাঁড়াতেন মহিলারা চলে যেতেন এরপরে পুরুষরা যেত পুরুষরা যখন সেচ দেয়া যাবেন তখন পিছন থেকে নারীরা পুরুষদের দিকে দেখবেন বাজে চিন্তা করবেন এরকম কোনো অবস্থা যেন না হয় সেজন্য আল্লাহ রসুল্লাহের জন্য নজরকে হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এই যুগে কুদৃষ্টি হারাম বা অপাত্রে দৃষ্টিপাত করা। অন্যায়টি রীতিমতো মহামারীর মতো আপ একজন মুসলিম তার জীবনে সালাদ শাম হজ জাকাত এই সব বিধান পালন করার পাশাপাশি যে গুনের সাথে সবচেয়ে বেশি লিপ্ত সেটি হল চোখের গুণা মানুষ হাত দ্বারা এত গুনা করে না মুখ দ্বারাও এত গুণা হয় না মুখের দ্বারা প্রচুর পরিমাণ গুণা হয় মিথ্যা কিবত ইত্যাদি সবচেয়ে বেশি এই যুগে যে গুণাটি হয়ে থাকে অবাধ নারী পুরুষের চলাফেরা অশ্লীলতা বেহায়াপনার বিস্তার পর্দাহীনতার সয়লাভ এবং নানা কারণে আজকের যুগে যে হারাম কাজটি যে গুনাহের কাজটি পরিমাণে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে সেটি হলো চোখের গুণা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা যেন দৃষ্টিকে হেফাজত করতে পারি আল্লাহরের নেয়ামত্যের জিজ্ঞাসা আমাদেরকে করা হবে কেমাতের ময়দানে সেদিন যেন আমরা এর সদ দিতে পারি আমরা যেন আল্লাহ দরবারে পাকড়াও না হই সেই দোয়া সেই আশাবাদ মহান আল্লাহ সুহানার কাছে ব্যক্ত করছি আল্লাহ তালা আমাদের সকলকে সেটার তৌফিক দান করুন আজকের মতো এখানে আমাদের আলোচনা সমাপ্ত করতে হচ্ছে ইনশাআল্লাহ একই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা আমরা পরবর্তী কোনো পর্বে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ওমা তৌফিকা ইংস্তালিকুমতুল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 পিস টিভি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিফ মদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা